ইবনু উমর ওয়াদা আনহুতে বর্ণিত আল্লাহ রাসুল বলেন গাছের মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না এবং তা মুসলিমের দৃষ্টান্ত তোমরা আমাকে বলতো সেটা কোন গাছ তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল আর আমার মনে হতে লাগলো যে সেটি খেজুর গাছ আব্দুল্লাহ ওয়াদিল্লাতাল আনহু বলেন কিন্তু আমি লজ্জাবোধ করলাম সাহাবায় কিরাম ওয়াদিল্লা তালাহ আহ বললেন হে আল্লাহ রসুল আপনি আমাদের তা বলে দিন আল্লাহ রসুল সাল্লাম বলেন তা হল খেজুর গাছ আব্দুল্লাহ ওয়াদিল্লাহ তালাহ বললেন তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম তিনি বললেন তুমি তখন তা বলে দিলেন তা আমার নিকট এরূপ এরূপ জিনিস লাভ করার চেয়ে অধিক প্রিয় হতো